পুরুয়াহ বিন জুবাইয়ের সংবাদ দিয়েছেন যে নাবি সাল্লাহ আলি সাল্লামের সহধর্মিনী আয়সা রাজিয়াল্লাহ তাল্লাহ্নতে বর্ণিত তিনি বলেছেন আমার জ্ঞান মতে আমি আমার পিতামাতাকে মাতাকে সবসময় দিনের অনুসরণ করতে দেখেছি আর আমাদের এমন কোনো দিন যায়নি যে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সে দিনের উভয় প্রান্তে সকাল সন্ধ্যায় আমাদের নিকট আসেননি অতপর আবু বকর রাজিয়াল্লাহ এর মসজিদ নির্মাণের প্রয়োজন দেখা দিল তিনি তার ঘরের আঙিনায় একটি মসজিদ তৈরি করলেন তিনি এতে সালাত আদায় করতেন ও কোরআন তেলওয়াত করতেন মুশরিকদের মহিলা ও ছেলেমেয়েরা সেখানে দাঁড়াত এবং এতে তারা বিস্মিত হয়ে তার দিকে তাকিয়ে থাকত আবুবাকের রাজিয়াল্লাহ তাহ্ন ছিলেন একজন অধিক ক্রন্দনকারী ব্যক্তি তিনি কুরআন পড়া শুরু করলে অশ্রু সংবরণ করতে পারতেন না তার এ অবস্থা স্থানীয় মুশরিক কুরাইশদের নেতৃবৃন্দের শঙ্কিত করে তুলল